ফিলজানকিমিল কেস্তালিজান ফি হা ফা কিহা তখল জাত হবুজুল আশফি রাইহান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ خَلَقَ الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ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 <Suchab> يَخْرُجُ مِنْهُمَا হুম উল্লু فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আই আলা সম্মানিত হাজার আজকে আলহামদুলিল্লাহ আমরা তার সাথে শুরু করতে যাচ্ছি সুরা আর রহমান থেকে সুরা আর রহমান সাতাশ পাড়ায় এই সুরাটি কত যে গুরুত্বপূর্ণ কথা এই সুরাতে আছে আল্লাহ তালা আমাদের জন্য যে কত নিয়ামত রেখেছেন আর তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহ তালা কোরআন এবং আরেকটি নিয়ামত হচ্ছে আল্লাহ তালা কি নাম থাকা সেটা হচ্ছে আর রহমান আর রহমান এই নামটা কার আল্লাহ আর এই রহমানের অর্থটা কি পরম দয়াল রহমান যার মধ্যে আছে যে শব্দটি কি আল্লাহ তাল বিসমিল্লা মধ্যে যুক্ত করে দিয়েছেন দুটো সিফাত আল্লাহ তাল বিসমিল্লাহ রহমানুর রাহি এই রহমানটা অসীম রহমত যেখানে আছে রহিমের থেকেও বেশি রহমান কারণ এই রহমত আল্লাহ যে আল্লাহ তাদেরকে রহমত দেন কেন না দিলে তো তারা বাস্তবই না খাবার দাবার রিজিক সবকিছু সীমালঙ্কন করার কারণেও আল্লাহ তালা তাদেরকে রহমত দান করেন কালকে রাত্রে একজন বলছিলেন কোন এক বড় ক্রিমিনাল খোদা দ্রোহী এক দুশ্মন আল্লাহ এক দু সম্পর্কে তাসে কোনো যে আল্লাহ নামে যদি কেউ থাকে এই মুহূর্তে যদি তাকে আমি পাই তাকে অ্যারেস্ট করে ফেলবোলা কুয়া এত বড় ক্রিমিনাল আল্লাহ আল্লাহর রহমত এত বেশি ওই সময় তার টুটি তাকে তার রাস্তা বের করে দিচ্ছেন আল্লাহ তালা কারণ আল্লাহ রহমতের কোন শেষ নাই আল্লাহ বলেছেন যে তিনি রহমাতি রহমাত শাস্তি দেবেন এগুলো আছে আল্লাহ তালা কাউকে শাস্তি দেওয়ার জন্য পাকড়াও করলে সেটা খুব কঠিন কিন্তু এরপরে আল্লাহ তালা হাদিসে পদসিতে বলে দিয়েছেন যে সমস্ত সেফাতের উপরে সবার উপরে যে স্থান আমার সেফাতের সেটা হচ্ছে রহমত যেটা গোসার উপরে তার স্থান বিজয় লাভ করেছে বান্ধাদেরকে শুনানোর জন্য তোমাদের মাহবুদ কত রহমতের অধিকারী তোমাদের মাহবুদের কাছে তোমরা কিভাবে চাওয়া দরকার পাওয়া দরকার কত আশা ভরসা করা দরকার সেই সেফাতি নামটা দিয়ে আল্লাহলা শুরু করেছেন এই সুরার নাম আর রহমান আর মহান শব্দ দিয়ে তেলাবাজ করলেন বর্ণনা করেছেন যে খারাজা রাসুল্লাহ আলহ্লাম আল্লাহাবিহি একদিন নবী করিম সাল্লাম সাহাবিদের উপরে এসে قالوا يقولون أنه يسرعوا في هذه الصورة فقرأوا عليهم صورة الرحمن من أولها إلى آخرها هذه الصورة يسرعوا في 6 أجل تسرعوا فسكتوا أصحاب أكلم أبقى منذ ذلك تبقى تبقى تبقى تبقى فقال صلى الله عليه وسلم لقد قرأتوها على الجن ليلة الجن فكانوا أحسن مرضودا منكم تقولون أنه يسرعوا في هذه الصورة আর আমার সঙ্গে যখন জিনদের রাত্রে জিনদের বড় একটা সাক্ষাৎ হয় তারা ইনভাইট করে তাদের দেশে নিয়ে যায় তিনি সেখানে তাদের বক্তব্য রাখেন দাওয়াতি দিনের কাজ করেন সেই রাত্রে আমি তাদের সামনে এই সুরা পড়ে শুনালাম শুনানোর পরে তারা তোমাদের মতন চুপ করে থাকেনি তারা রেসপন্ড করেছে কিন্তু কুল্লামা। আতাইতু আলা কাউলিহি ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান যখন প্রত্যেকবার এই আয়াতটার মধ্যে আসতাম যে তোমরা আল্লাহর কোন আয়াতকে তোমরা ডিনাই করবে অস্বীকার করবে বলতো এই কথাই যখন আসতাম এই আয়াতটাoverline repeat হয়েছে তো এই সূরার মধ্যে যখনoverline যে আল্লাহ আপনার অস্বীকার করতে পারছি না সমস্ত প্রশংসা আপনার জন্য আমি যখন এই আল্লাহ করতো বেশাই ইম লাব ফালাকাল হাম এটার হাদিসটি একদম খুব সাউন্ড নয় কিন্তু ফজিরাতের কারণে অনেকে এটাকে মোটামুটি গ্রহণযোগ্য তা আছে তো এই আসে হাদিস রেসপন্ড করতে চায় তা সুন্দর রেসপন্ড যেভাবে জিনরা করেছে কোন জিনেরা করেছিল যারা মুসলিম জিন যারা কাফের বেদিন দুঃশ্মন দিন তারা তো করেনি তো জিন্দের মধ্যে মুসলিম আছে আপনারা জানেন যেভাবে ইনসানের মধ্যে আছে তবে তাদের অধিকাংশই মুশ্রেক বেদিন ফাশেক এখন জিনদের মধ্যে যারা মুসলিম আছে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে তারা বলে আমার সঙ্গে আছে জিনিস এটা দিয়ে বিজনেস করে কোন জিন এই বিজনেসের জন্য তাকে সহযোগিতা করবে না যে জিন এ দাবি করে নিশ্চয়ই এটা জিন কাফের অথবা ফাঁসেক কোন মোমেন মুসলিম জিন মানুষের সঙ্গে আসবে না আস তোমার কিছু তদ্বির করে দেয় আমি কখনো না কারণ আল্লাহ তার জগৎ আমাদের আলাদা সংরাজের দোয়া করছিল সুন্দর দোয়া লাখা কাল বা ফালাকাল হাম এই সুরাটির এই ভূমিকায় এই প্রসঙ্গটি ইমাম ইবিন রহমতুল্লাহ উল্লেখ করেছেন এরপরে আমরা তাফসির দিকে যাই আর রহমানের তাফির তো হয়ে গেল যে যার এত বেশি রহমত আছে যে রহমত গাফের বেদিন মুশ্রেক সমস্ত দুনিয়ার মানুষকে ঢেকে ফেলেছে সমস্ত দুনিয়ার মানুষের কল্যাণ সমস্ত দুনিয়ার মানুষের জীবনে খায়ের বরকত হায়াত এমনি যা কিছু পায় সব আল্লাহ তালা রহমতের কারণেই তারা পেয়ে থাকে সেই রহমান কি করেছেন এই রহমানের ব্যাপারে আরেকটি হাদিস এসেছে করে দিল যে অন্য আয় আল্লাহ কাফিরা বলে রহমান আবার কে আল্লাহ তালা কে তারা আল্লাহ হিসাবে চিনে রহমানের পরিচয় তাদের কাছে নাই তখন আল্লাহ তালা রহমানের পরিচয় দেওয়ার জন্য এই আয়াতিল করলেন সহজ করে দিয়েছেন এই কোরআন কে জন্য এই কোরআন তো আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালামকে মানুষ পড়তে পারে মানুষ উচ্চারণ করতে পারে এটা কি বিরাট একটা কথা না আল্লাহ তো কত শক্তিশালী কত মহান সত্তা কত বড় অস্তিত্ব সেই আল্লাহর কথা আপনি রিপিট করতে পারছেন সেই আল্লাহর কথা আপনি উচ্চারণ করতে পারেন এটাকে আল্লাহ কত সহজ করে দিয়েছেন আল্লাহর কথা আপনি পড়তে পারছেন আল্লাহর বাণী আপনি উচ্চারণ করতে পারছেন আল্লাহ তো এত বড় সত্তা ওটা তো মানে অনেক বিরাট কিছু হওয়ার কথা অনেক পাওয়ারফুল হওয়ার কথা যেটা আপনি আমি পারার কথা না কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদের জন্য কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন অন্য জায়গায় আল্লাহ দিয়েছি লেখাপড়া করার জন্য শিখার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য আসে কেউ শিক্ষা নিতে শিখতে সে কথাই এখানে আবার আছে আর রহমান আল্লামাল আল্লা রহমান তো ওই সত্তা যিনি মেহরবানি করে রহমতের কারণে আমাদেরকে সেই মহান মহানের শিক্ষা দিয়েছেন শিখতে সহজ করে দিয়েছেন আর কি করেছেন আল্লাহ মাহুল বায়ান তিনি মানুষকে বয়ান শিখিয়ে দিয়েছেন বয়ান অর্থ কি আপনারা বলেন আজকে কোন পারে বয়ান হবে আপনারা বসেন তাই না বয়ান অর্থ কি বায়ান মানে হলো কোনো কিছু পরিষ্কার করে ফুটিয়ে তোলা কোন বক্তব্য উপস্থাপনা করা একটা বিষয়কে ক্লিয়ারলি প্রেজেন্ট করা প্রেজেন্টেশন এই বয়ান আসে বয়ানের অর্থ আসে তো ব্যাখ্যা দলিল প্রমাণে সহকারে কোনো কিছুকে ক্লিয়ার করা এটা নাম ও বায়ান তো আল্লাহ তালা আমাদেরকেই বয়ান দিয়েছেন আমি যদি আপনাকে কোনো একটা কিছু বুঝাতে চাই আমি সুন্দর করে আপনার কাছে বুঝাতে পারি আমি কি চাই বলতে পারি আমরা দেখুন কথোপকথপ করি কথা বলি এটা কথা জিজ্ঞাসা করি আপনি উত্তর দেন আমরা আলোচনা করি আমরা বক্তৃতা দেই আমরা এই যে লেখি বই লেখি পত্রিকায় লেখি এই যে মানুষ এইভাবে নিজের ভিতরে যে ভাব আছে এই ভাবটাকে বক্তব্যে উপস্থাপনা করতে পারে এটা কি একটা সাংঘাতিক বিষয় নয় মনের ভিতরে যা আছে প্রকাশ করা যাচ্ছে পারতেছি বলতে বুঝাতে পারছি আমি কি চাই আপনি বুঝতেছেন এই জিনিসটা বায়ান মানুষকে আল্লাহ যদি এই সুস্পষ্ট কথা বলার তাহলে আমরা কি করতাম কথা বলার জন্য পাখি কিভাবে কথা বলে দেখছেন এখানে একরকম মানে যেন হ্যাঁ জানোয়ার কিভাবে কথা বলে তাদের শব্দের মধ্যে তাদের উচ্চারণের মধ্যে এত রকমের ভঙ্গি আছে এত রকমের অক্ষর আছে মানুষকে আল্লাহ কতগুলো দিয়েছেন আরবিতে সতেরোটা মাখরাজ আছে সতেরোটা মাখরাজ এই ঠোঁট থেকে আরম্ভ করে ঠোটের এখানে তিনটা মাখড়াজ আছে। তিনটা বের হয় কি হ্যাঁ দুই ঠোঁটের মাঝখানে মিম আসে মা ওয়াও আসে আবার ঠোঁটের এখানে আবার বা আসে আবার ফা আসে এই যে শুরু হলো ভিতরে ঢুকে নেবার তা দাল আর ভিতরে যান হা আইন কফ এখান থেকে এখান পর্যন্ত মার্কা আছে। সতেরোটা সতেরোটা মহারাজ মাহারাজ আল্লাহ তারা এত সহজ করে উচ্চারণ করাটা শিখিয়ে দিয়েছেন বিশেষ করে কোরআনে পাকের উচ্চারণ আল্লা মাল কোরআন এটা তো আর সহজ না আরবদের জন্য বুঝলাম কিছুটা সহজ আছে আরবরা আরবি তাদের ভাষা তারা হা আইন কাফ এগুলো কোন অসুবিধা হয় না আমরা তো নন আরব আলহামদুলিল্লাহ আমরাও তো বলতে পারি কোরআন শরীফ আইন হা কফ এগুলো উচ্চারণ করতে পারছি আল্লাহ তালা কোরআনকে নন আরবদেরকেও শিখিয়ে দিয়েছেন তাদের জবান দিয়ে বের করে দিয়েছেন বাংলা ভাষায় হা বলতে কিছু নাই হা বলতে কিছু নাই খা নাই রাইন নাই কফ নাই দদ নাই তাই র নাই তারপরে আমরা পারি মাসা আল্লাহ ইন্দোনেশিয়ান লোকেরা পারে চাইনিজ লোকেরা শিখলেও পারবে ইংলিশ তারাও পারবে রাশিয়ান লোকেরা পারবে আল্লা কোরআন এই কোরআন শিখার এই তৌফিক আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে দিয়েছেন সহজ করে দিয়েছেন আর মানুষকে বক্তব্য বলার জন্য। কথা বলার জন্যে তিনি সহজ করে দিয়েছেন কত কথা বলতে পারে কথা বলতে পারা মনের ভাব কি প্রকাশ করতে পারা অঙ্গভঙ্গি দিয়ে তারপরে আপনার বডি বডিজ দিয়ে চোখ চোখ নাক কান সবগুলোকে হাত পাওয়া ব্যবহার করে করার জন্য। এরকম করে না বয়ান করার জন্য। কথা বলার জন্যে সুফান আল্লাহ আর যারা নিজের ভাষা প্রকাশ করতে পারে না আহারি দে ভাইদের জন্য বন্ধুরের জন্য আমরা খোদ বা এখানে বিএসএল ইউজ করা হচ্ছে হ্যাঁ তারা কত রকমের অঙ্গভঙ্গি করে দেখছেন কথা ভাব প্রকাশ করতে পারে না এরপরে দেখছি যে একজন আরেকজনকে প্রকাশ করতে চেষ্টা করছে ইন্টারপ্রেট করছে তারপরে মাঝে মাঝে বলে যে কি বুঝেছো আমি বুঝি নাই এরকম এরকম করে কিছু মোটামুটি বুঝে তারপর বলে রিপিট কর আমি বুঝি নাই এত সহজ না এই যদি আল্লাহ সহজ না করে দিতেন আর আমরা কত সহজে বলতে পারছি কত সহজে ভাব প্রকাশ করতে পারি আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি আল্লাহ তালা এই জবান দিয়েছেন বায়ান দিয়েছেন এই নিয়ামতকে এখন এই জবানকে ওই বয়ানকে কি করতে হবে ভালো কাজে ব্যবহার করতে হবে আর মানুষ এই ভাষা তার নিজের বয়ানকে কি কাজে ব্যবহার করে অন্যায় কাজে ব্যবহার করে এত সুন্দর জবান আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এটা যে এখন গালিগারাজ করে দিদি গান অশ্লীল ব্যস্ত থাকে সাহিত্য গিয়ে এমন কথা কাহিনী রাখা শুরু করে দেয় তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছিল আমাদের কিছুটা মিস ইউজ করা হয়ে গেল এটাকে ভালো কাজে লাগাতে হবে এমন কোন অন্যায় কাজে যেন আমরা না লাগাই আল্লাহ তালা আমাদের এই নিয়ামতকে আমরা সেভাবে কদর করতে হবে এরপরে আল্লাহ তালা বলছেন এই কোরআনে নেয়ামতের পরে খালাকাল ইনসান ইনসানকে সৃষ্টি করেছেন ইনসানের সৃষ্টির পরে ইনসানকে বয়ান দিয়েছেন সেটা বললেন এখন আল্লাহ যে তোমার মানুষের সৃষ্টিটাই কত বড় নিয়ামত আমার সৃষ্টি না হলে আমি তো এই পৃথিবী সুন্দর পৃথিবী দেখতেই পেতাম না এত নিয়ামত আমি এনজয় করতে পারতাম না আমাকে অস্তিত্ব দিয়ে সৃষ্টি করে আল্লাহ তালা আমাকে কত হসান করেছেন আবার বয়ান দিয়ে আমাকে আরো হাসান করলেন কোরআনের জ্ঞান দিয়ে আমাকে হেসান করলেন এরপরে আল্লাহ বলেন যে আরো অনেক হেসান করেছি শুনো আমি কি করেছি আসাম সু কামার চন্দ্র এবং সূর্যকে আমি সৃষ্টি করেছি তারা কি করে বেহসবান তারা তাদের হিসাব করে যে অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে রুটিন করে প্রোগ্রাম বানিয়ে দেওয়া হয়েছে তারা হিসাব করে করে হিসাবের কক্ষ তাই না এই কক্ষপথে সূর্য চলে চন্দ্র তাই করে সূর্য কোথায় উঠবে কোথায় ডুববে কটার সময় উঠবে দিন লম্বা হবে না ছোট হবে চন্দ্র কখন উঠবে কখন নাই হয়ে যাবে অন্ধকার চলে আসবে এ সব কিছু প্রোগ্রাম করছে কিনা চন্দ্র সূর্য একদম তারা করে চলে আর তারা কি করে নাজম নাজমের অর্থ কি নাজমের দুটো অর্থ আছে একটা হলো তারকা তারাগুলো আকাশে যে আছে নাজম নুজুম আর অর্থ হচ্ছে জমিনের মধ্যে যে সমস্ত লতা লতা থাকে থাকে যেগুলা ঘাস নয় কাণ্ড নয় দাঁড়ায় না মাটিতে ভর করে চলে এরকম কিছু ঘাস লতা গুলো আছে না এগুলোকে বলা হয় আবার আরবিতে নাজম তাহলে নাজমের দুটো অর্থ আছে একটা অর্থ হলো তারা আরেকটা অর্থ হলো ঘাস এবং লতাগুলো আরেকটা হচ্ছে নাজমের পরে তাহলে সমস্ত সৃষ্টি আল্লাহর কথা মানে আল্লাহকে সাজদা করে আল্লাহ প্রোগ্রাম দিয়েছে এর বাইরে তারা যায় না এখন প্রোগ্রামের বাইরে কারা যায় মানুষ আর জিন এই দুই দল প্রোগ্রামের বাইরে খালি এদিকে মারে ওদিকে মারে ঠিক কিনা মারে একটু বেশি আসে না। এদিকে সোজা চলতে চায় না আল্লাহ বলে দিয়েছেন এই প্রোগ্রামের বের বাইরে যেও না কিন্তু মানুষ ইনসান শাহওয়ের কারণে ডিজায়ারের কারণে সাথে নফসারি অনুসরণ করতে গিয়ে এদিকে ওদিকে ঢু মারতে থাকে উল্টা পাল্টা চলার চেষ্টা করে অথচ চন্দ্র সূর্য কত শক্তিশালী একটা সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে এত বড় শক্তির আলোর ক্ষমতার অধিকারী সূর্যটা আল্লাহর কথা ঠিক মত মানে একটা চন্দ্র কম পাওয়ারফুল না সারা দুনিয়া আলোকিত হয়ে যায় সেও আল্লাহর কথা মানে গাছপালা সবকিছু আল্লাহর কথা মানে চন্দ্র সূর্য কিভাবে কথা শুনে আল্লাহ তারা বলেছেন এত মানে আল্লাহকে সূর্যের জন্য কশিন কালে কখনো সূর্য সীমালাঙ্ঘন করে চাঁদের জায়গায় চলে যায় না চাঁদের উপরে গিয়ে আক্রমণ করে না চাঁদের জায়গা দখল করে না আর চন্দ্র গিয়ে কখনো উল্টা পাল্টা সূর্যের উপরে গিয়ে বলো জায়গা বেশি আমার এগুলো নিয়েদিন করে না মানুষ যখন অথচ একদিকে ওদিকে ঠালে বড় করে নিজের টা আমাদের এলাকায় দেখি কোনো সময় কোদাল নিয়ে আইল কাটে খালি প্রত্যেকবার দুই চার ইঙ্গল করে বাড়ায় এই এতটুকুন জায়গা বাড়ানোর জন্য হাই রে এত খেয়াল এত সীমা লঙ্ঘন করতে চায় আর সুযোগ পাইলে তো আরেকজন তো ঠিকই এখন থাকবে কিনা কে নিয়ে যাবে তাই না এই চিন্তা আছি না আমরা সবাই এটা বাস্তবতা মানুষের সীমা লঙ্ঘন করার আরেকজনের সম্পত্তি দখল করার আরেকজনের সম্পত্তির মধ্যে লোভ সৃষ্টি হওয়ার এই বাড়ি মানুষের মধ্যে ইনসানের মধ্যে আর জিনের মধ্যে আছে। চন্দ্র সূর্য দিন তারা সীমা লঙ্ঘন করে একজন আরেকজনের এরিয়াতে মধ্যে হস্তক্ষেপ করে না একটুখানি তারা সীমা লঙ্ঘন করে না তো আল্লাহ আল্লাহতালা চন্দ্র সূর্যকে এই কথা দিলেন আর তারা কিভাবে আল্লাহর হুকুম মেনে চলে আর এক্সাম্পল দিলেন গাছপালা তারাকা যে সব কিছু কি করে আল্লাহ তালা কে তারা সাজিতা করে গাছ আল্লাহ তালাকে কিভাবে সেজা করে দেখছেন নাকি গাছের তফসির এসেছে গাছের পাতাগুলো গুলো যখন সূর্য উঠে তখন তারা ওই দিকে ফিরে আল্লাহকে সেজা করে সূর্যকে সেজা করে না পূর্ব দিকে ফিরে আল্লাহ তালাকে করে। সূর্য যখন পশ্চিম দিকে যায় গাছের পাতাগুলো পশ্চিম দিকে ফিরে আল্লাহকে সেজা করে আপনারা গাছের পাতা দেখবেন এরকম করে এই দিক থাকে আর পরে একটু ওই ঐ মুখ হয়ে যায় এটা দেখেন না যে এরকম করে ঘুরে গেছে আপনার কাছে মনে হয় না কিন্তু কায়দা করে কিছুটা ওই হয় যে তারা নিজেকে মুভ করে লিটল বিট সূর্যের আলো পাওয়ার জন্যে অপর থেকে আল্লাহ তালাকে সেদা করার জন্যে সকালে সন্ধ্যায় সূর্য পূর্ব পশ্চিমে গেলে তারা আল্লাহকে সেদা করে এবং সূর্য চন্দ্র এবং সূর্য শুধু নয় অথবা গাছপালা শুধু নয় সমস্ত মখলুক আল্লাহ তালাকে সেজদা করে আল্লাহর ইবাদত করে এই কথা আল্লাহ তালা করার অনেক জায়গায় বলেছেন যা কিছু আছে সব আল্লাহ তালার তাসবি করে সব আল্লাহ তালার ইবাদত করে গাছের পাতাগুলো আল্লাহ তালার জিকির করে তাসবি করে এজন্য বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়ে দুশ্চমি করা এটা কাটা প্রয়োজনে আপনি কি দেখেন না আল্লাহর জন্য করে আসমান জমিনে যা কিছু আসে আসমানে জাকিসু কিছু আসে জমিনে যা কিছু সব কিছু আল্লাহর জন্য করে। আরো কি আল্লাহ তালাকে চন্দ্র সূর্য তারাড় গুলো গাছপালা সকল জানোয়ার পশু পাখি জন্তু জানোয়ার ও কাশিরুমিনাস এবং অনেক মানুষ আবার অনেক মানুষ আছে মেজরিটি মানুষ আল্লাহকে সাজদা করে না তাহলে আল্লাহ আমাদেরকে মনে দিচ্ছেন স্মরণ করিয়ে দিচ্ছেন মাখলুক কেউ সীমালঙ্ঘন করে না শুধু মানুষ এবং ইনসানই তোমরা সীমালঙ্ঘন করছ অন্য আয়াতে আল্লাহ তালা সরের আয়াতে আর একটি নিয়ামত তোমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সব আল্লাহর নিয়ামত গুনছেন জীবন একটা নিয়ামত কোরআনের জ্ঞান একটা নিয়ামত আল্লাহর রহমত আমাদের জন্য নিয়ামত কোরআনের জ্ঞান নিয়ামত বয়ান শিখেছেন ভাষা দিয়েছেন সেটা কি নিয়ামত তারপরে চন্দ্র সূর্য নিয়ামত গাছপালা ফল ফলাদি সবগুলো নিয়ামত আরো নিয়ামত বলছেন ওয়াসমা আকাশকে তিনি উঁচু করে ধরেছেন অনেক উঁচু করে ধরেছেন এটাও নিয়ামত আকাশ উঁচু না করে ধরলে যদি অনেক মাথার উপরে থাকতো যে এই যে ঘরের স্বাদ আছে এরকম নিচে আসতো আকাশ তাহলে কি অবস্থা হতো দম হাওয়া বাতাস দুনিয়া দূষিত বাতাস উপরের দিকে উঠে ক্লিয়ার হওয়ার জন্য বিশাল জাগা আছে এত খোলা মেলা কনজাস্ট করে এরকম করে সৃষ্টি করেন নাই তোমাদেরকে ঢেকে রাখেন না এভাবে সেই নীল আকাশে স্বামী কত দূরে নিয়ে টাঙ্গিয়ে রেখেছেন বিজ্ঞান আছে কেন আকাশকে আল্লাহ এত উঁচুতে বিজ্ঞান সম্মত স্বাস্থ্য সম্মত পৃথিবীর আলো বাতাস রাখার জন্য আকাশের স্বাদটা অনেক উঁচু দরকার আছে তা না হলে তোমাদের জীবন দুর্বিষহ হয়ে যেত আর এই সবকিছু নিয়ে আমাকে বলার পরে এখন আল্লাহ তালা বলেন সীমাতা লঙ্ঘন করো আমি এখন নসিহা করি মিজান তোমাদের জন্য তিনি মিজান ব্যবস্থা করেছেন মিজান অর্থ কি দাঁড়ি পাল্লা মেজরমেন্ট মাপার যন্ত্র ভারসাম্য মাপার যন্ত্র একটা মেজরমেন্ট করার জন্য এই যে আল্লাহ তালা তরিকে দিয়েছেন তা না হলে মানুষ দুনিয়ার মধ্যে লেনদেন করতে অসুবিধা হয়ে যেত ধান বিক্রি করবো কতগুলো বিক্রি করবো কতগুলা কিনবো হিসাব কি এক মন দুই মন এত টন সব মেজারমেন্ট দিয়েছেন আল্লাহ এগুলা আমরা এমনি জানি আল্লাহ দিলেন কই আমরা আমরা এমনি জানছি কেমনি কিভাবে জানলাম এগুলো আল্লাহ তালা জানিয়েছেন ও আল্লা আদম আল আসমা আকুল্লাহা এই সমস্ত কিছুর মৌলিক কথার জ্ঞানগুলো। নাম পরিমান ইত্যাদি কিভাবে হবে কি না হবে কিছু আল্লাহ এবং আমি তো লেখাপড়া করে শিখলাম এত ম্যাথমেটিক্স আল্লাহ শিখালো কোনখান দিয়া ইয়ার আল্লাহ তো আল্লাহ তালা এই ম্যাথমেটিক্স যারা লিখেছে বই লিখেছে আবিষ্কার করেছে তাদের মাথায় থেকে এসেছে তারা সবগুলো আদম আলা সন্তান ও আল্লাহ তোমাদেরকে মিজান দিয়েছেন দাঁড়ি পাল্লার ব্যবস্থা করে দিয়েছেন মাপতে শিখিয়েছেন এই মিজান তারা দুনিয়াতে ইনসাফ কায়েম করা যাবে এই মিজান হলো ইনসাফের ক্রাইটেরিয়া তা না হলে দুনিয়া ভর্তি হয়ে যাবে এখন কিন্তু মানুষ তো এই মিজানকে ঠিক মতো ব্যবহার করে না খালি ঠকাতে চাই করছি এই মিজানের ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করো না মাপে ওজনে বেশি কম দিয়ে একে অপরকে ঠকানোর চেষ্টা করো খবরদার এখানে সীমালঙ্ঘন না করে পরিমাণ মত হু বহুানকে ঠিক রাখো ওজন ঠিক মতো করুকসির উল মিজান আর কোন সময় মিজানের মধ্যে মাপের মধ্যে কম দিও না মাপের মধ্যে কম দেওয়ার সুযোগ আমাদের দেশে পাইলে কেমন করে আদায় করে কোনো কোনো সময় দাঁড়িয়ে পাল্লা দেখবেন নিচে দিয়ে চুম্বক একটা লাগাই রাখছে এক কেজি মাপলো ওইখানে কি একটা লাগাই রাখছে ওখানে মানে হাতে গ্রাম আর কোনো সময় গোষ্ঠে কিনতে গেলে এমন টান দিলে মনে হয় এক কেজি জায়গায় সয়া কেজি দিয়ে দিছে এমন করে টান দেয় এ বেশি আপনাদেরকে ঝুঁকাইয়ে দিছে ঘরে গিয়ে মাফি দেখলে দেখা যায় যেটা বেশি দিছিল ওইটা তো নাই আরো অনেকটুকুন নাই সুফান আল্লাহ কি টেকনিক হ্যাঁ মানুষ করে ওজনের ব্যাপারে ওজন করে দিচ্ছে কিনা তাহলে দিবে ঠকেন মেপে দাও আমাকে আপনি অন্য কথায় ব্যস্ত আছেন টেলিফোন ধরছেন শুধু পালে দিবে আপনাদের এই এই থাকে কিন্তু সুফান আল্লাহ এখনকার তো কথা জানি না আমরা যখন লেখাপড়া করেছি মদিনা তো গিয়েছি মহান শরীফে সব জায়গায় দিচ্ছে আমি আমি নিতে দেখতেছি আরবদের এই একটা নিয়ম ছিল সৌদি আরবের বিভিন্ন শহরে এটা ছিল এখন আছে কিনা উঠে গেছে আল্লাহ ভালো জানে এখন তো আরব আজমে গন্ডগুলো তো এই যে একটু ওজন ঠিকমত দেওয়া ওজনে একটু পরিপূর্ণ করে দেওয়া একটু দেওয়া যদি পারে যে একটু ঝুঁকিয়ে দেওয়া এটাকে আল্লাহ খুবই পছন্দ করেন এবং আহ হাদিসের রসুল দোয়া করেছেন যে ব্যবসায়ী লেনদেনের মধ্যে মানুষকে করে মানে মানুষকে একটু জেনারিটির সাথে ডিল করে একটু বাড়িয়ে দেয় একটু ওজন ভর্তি মানে অতিরিক্ত দিয়ে দেয় তাকে আল্লাহ কি করবেন অনেক রহমত বরকম ঠকাবে একটু কম দিবে কেমনি খালি এই চিন্তা সারাদিন এই টেকনিক শুধু রিসার্চ করে বোধ হয় কর্মচারীকে হ্যাঁ কর্মচারীকে শিখায় কাদেরকে আল্লাহ মুহত করলেন মনে হয় আমরা বধির হয়ে গেছি আমরা বোধহয় শুনি না এইগুলো এই অবস্থা আমাদের আমার মাঝে মাঝে মনে চায় হাড়ে প্রত্যেকটি হাটে বাজারে ব্যবসায়ীদেরকে বসিয়ে যদি এই ওয়াশগুলো করা যাইতো এই তফসিল গুলো বোঝানো যাইতো বেসারা এগুলো করে করে কয় পয়সায় আর কামালো কিন্তু কি গুণা করতে করলো তারা কি গুনা করে তারা মরে যাচ্ছে দুইটা পশার জন্য চারটা পয়সার জন্য যা করে হ্যাঁ এটা কথা আছে আমাদের দেশে কয় দর্জিরে রে কোনো দিন বিশ্বাস করতে নাই টুপির কাপড় হলেও বাসাবে চুরি করবে আর কে বিশ্বাস করবে না এত বেশি এত স্কিল এই ব্যাপারে আছে যে পৃথিবীর অন্যান্য জাতির ভিতরে যথেষ্ট শিক্ষা নিতে পারবে এই সমস্ত আল্লাহ মাফ করুক আহ রে সেগুলো বললে তো উপায় নাই ইলিশ মানে কি পরিমাণ এই জাতির সংশোধনের দরকার আমি চিন্তা করি যে আমাদের জাতিকে যদি এই কথাগুলো শুনানো যেত এই কোরআনের দিকে আনা যেত হ্যাঁ আমাদের ব্যবসায়ীগুলো আমাদের প্রফেশনাল গুলো আমাদের উকিলগুলো আমাদের ডাক্তার গুলো আমাদের অফিসার গুলো সবাই যদি কেমনে উঠানো যায় কেমনে উঠানো যায় কেমনে উঠানো যায় মাদ্রাসা এত বেশি কেন কষ্টে না এই দুর্ভাগ্য আমাদের জাতির কোরআনে নিয়ামত তারা চিহ্ন নাই কোরআন এসেছে মানুষকে এত সুন্দর বানাতে আদর্শ বানাতে এই কোরআনের শিক্ষা যে মাদ্রাসা হয় সেই আজকে সহ্য করা হচ্ছে তিনটি আয়াত ব্যবহার করলেন হ্যাঁ আল মিজান তারপরে আল্লাহ তাতফিল মিজান ও আকিমান তোমাদের জন্য মিজানের ব্যবস্থা করেছেন এক নম্বর দুই নম্বর হচ্ছে তোমরা মিজান দাড়িপালা সীমালঙ্ঘন করো না আর ওজন ঠিকমতো দাও খবরদার কখনো ওজনে কম দিও না তিনবার করে আল্লাহ তালা মিজানের প্রসঙ্গ আনলেন যাতে করে আমরা সততা শিখি আমরা মানুষকে না ঠকাই আমরা লেনদেনে সবসময় যেন মানুষকে পরিপূর্ণভাবে দেই কোনো সময় যেন কম দেওয়ার কোন রকমে চিন্তা না করি এরপরে আল্লাহ তালা আরো কিছু নিয়ে আমাদের কথা বলছেন কারণ একটু পরে আল্লাহ তালা বলবেন যে কোন নেয় আমাদের কথা তোমরা অস্বীকার করবে বলোতো আরো কিছু নেওয়া উল্লেখ করেছেন। ওয়াল আনাম করছেন এই জমিনকে আল্লাহ পয়দা করেছেন তৈরি করেছেন এমন করে বিছিয়ে দিয়েছেন সমস্ত মখলুকের জন্য বসবাস করার উপযুক্ত করে দিয়েছেন এই জমিনটাকে আল্লাহ তালা মানুষের বসবাসের এবং বিভিন্ন প্রাণীর বসবাসের উপযুক্ত করে দিয়েছেন মাহদা বিছানা বানিয়ে দিয়েছি জমিনকে খোলামেলা সমতল ভূমি করে দিয়েছেন অধিকাংশ যদি সব জায়গায় শুধু পাহাড় থাকতো তাহলে এই জমিনে পাহাড়িয়া অঞ্চলে বসবাস করা অনেক কঠিন এই জন্য অল্প লোক সেখানে বসবাস করে অধিকাংশ লোক কোথায় বসবাস করে সমতল ভূমিতে প্লেইন ল্যান্ড যেমন মানুষ সাগরের মধ্যে বসবাস করতে পারে না যেমন মানুষ পাহাড়ের মধ্যে তেমন বেশি বসবাস করতে পারে সুবিধা হয় না অল্প কিছু থাকলেও অধিকাংশ মানুষ যেখানে ঘন বসতি কোথায় থাকে যেখানে সমতল ভূমি বেশি পাথুরে জমিন হলে রকি ল্যান্ড হলে সেখানে মানুষের জন্য বসবাস করা মুশকিল এই জন্য জমিনের অধিকাংশ এলাকা আল্লাহ তালা কি করেছেন মানুষের জন্য বসবাস এবং মানুষ ছাড়াও লীল আনাম আনাম শব্দের অর্থ হচ্ছে মখলুক আনাম শব্দের অর্থ বনিয়ম এবং এছাড়াও যত রকমের মাখলুক আছে সবগুলোকে আল্লাহ তালা এই আনামের আন্ডারে নিয়ে এসেছেন সবার জন্য বসবাসের আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন কত রকমের সৃষ্টি আছে সৃষ্টির সংখ্যা কত কেউ কেউ বলেছেন আঠারো হাজার এখন আসলেই একেবারে টু দ্য পয়েন্ট মাখলুকাদের সংখ্যা তার চেয়ে বেশিও হতে পারে এটার কোনো চূড়ান্ত কথা নয় আল্লাহ তালার অনেক মাখলুক আছে পৃথিবীর মানুষ এখন আবিষ্কারই করতে পারেনি এখনো জানিও না এক এক সময় বিজ্ঞানীরা নতুন নতুন এক একটা জিনিস আবিষ্কার করে বলে যে অমুক জিনিস আছে আমরা কেউ তো জানি নাই এমনকি মহাশূন্য কত গ্রহ নক্ষত্র আবিষ্কার হচ্ছে প্লাটো নেপচুন এগুলো একটা একটা করে নতুন করে আবিষ্কার হচ্ছে কিছুদিন আগে নতুন আর একটা কোনো বিজ্ঞানী জানি নাই সব কিছু অনেক কিছু আবিষ্কার করেছেন আর এই প্রত্যেকটি জিনিসের কত রকমের রঙ আর রূপ হ্যাঁ এক কত কিসিম আছে এক একটা জাতির মধ্যে কত প্রজাতি আছে আপনি যদি এই প্রজাপতি দেখেন তাও সেটার কত রং কত কালার কত কিসিম সেটার ভিতরে আছে আপনি আম দেখেন আম কত প্রকার আছে পৃথিবীতে এই পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারবে যে পৃথিবীতে কত জাতের আম আছে আমি এটা করে বাইর করছি পাওয়া যাবে সীমাহীন অসংখ্য এমনকি আপেলের কিসেম গণিস করছে করতে পারবে এত সহজ না এক একটা জিনিস আল্লাহ কত আশকাল কত রং কত সৌন্দর্য কত স্বাদ কোনটা একটু বেশি মিষ্টি কোনটা একটু একটু টক টক ভাব কমলা অরেঞ্জ কিনলে কত কিসিমের পাওয়া যায় এত রকম ও আশকাল আহম ও আলসিনা তাহু পিসাই রাখতো আর ইহাওয়ার যাই পশু পাখির কত রকমের শব্দ কত রকমের গান কত রকমের মিষ্টি আওয়াজ কোকিলের সুমধুর কণ্ঠ এত কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে বসবাস করার জন্য সবার জন্য উপযুক্ত করে দিয়েছেন সবার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়া দুষ্ট মানুষগুলো বিজ্ঞানের নামে মানুষের পৃথিবীর ক্ষতি করতে চায় বিজ্ঞানের নামে ক্ষতি করে পৃথিবীর এত এত রকমের কেসেমের অনেক কিছু তারা বারোটা বাজাতে চায় বিজ্ঞানের ক্ষতি করার জন্য তারা যেটা আবিষ্কার করেছে এটাকে কি বলে জিএম ফুড জেনেটিকলি মডিফাইড এই ফুড যে করছে তার মানে কয়েকটা আইটেম হবে পৃথিবীতে এগুলো বেশি করে এত বেশি বানাবে এগুলো করতে গিয়ে যে কেমিক্যাল ইউজ করতে হয় যে মেকানিজম ব্যবহার করতে হয় তার রিয়াকশনের কারণে পৃথিবীর অনেক কিছু নষ্ট হয়ে যাবে আল্লাহ সৃষ্টির অসংখ্য জিনিস পৃথিবীতে গায়েব হয়ে যাবে মানুষ এই বিজ্ঞান দিয়ে সীমা লঙ্ঘন করতে যাচ্ছে এই জন্য জিএম ফুডের ব্যাপারে অনেক মানুষ পরিবেশবি করে প্রতিবাদ করছে কিন্তু সব জায়গায় পাশ করে ফেলছে পরিবেশ বিজ্ঞানীরা প্রতিবাদ করে টিকেতে পারছে না এখন আল্লাহ বললেন যে এই পৃথিবী তোমাদেরকে জন্য এত সুন্দর করে বিছিয়ে দিলাম বানিয়ে রাখলাম এই পৃথিবীর মধ্যে কি আছে জানা তোমাদের জন্য ফিহা ফা কেহমাম এই পৃথিবীর মধ্যে আছে কত রকমের ফল ফলা দিই কত রকমের ফলগুলো আছে আরো আছে খেজুর জাতুল আকমাম যেটা সুরক্ষিত আছে তার কভার কভারের ভিতরে কভারের ভিতরে সুরক্ষিত হয়ে যেটা বের হয় প্রথমত আসেন যে ফলগুলো আছে একটু আগে বলতেছিলাম পৃথিবীতে কত রকমের ফল আছে কেউ বিজ্ঞানী শেষ করতে পেরেছে যে পৃথিবীতে কয় হাজার রকমের ফল আছে এই পর্যন্ত বিজ্ঞানীদের কাছে কোন লিস্ট আছে কত ফল আমাদের দেশে কত ফল আছে এক এক দেশে কত ফল আছে এমন কি আমাদের দেশে কত ফল আছে আমি নিজেও সব জানি না অনেকগুলোর নামও আমরা হয়তো বা চিনব না কিছু কিছু আছে সিলেটে কিছু আছে চিটা আছে আর সেগুলো কত লোভনীয় মোহনীয় আকর্ষণীয় তা কেহ ফলের প্রতি মানুষের দারুণ আশঙ্কা যখন রুগী কিছু খাইতে মনে চায় না তখন কি করে তার জন্য ফল নিয়ে যায় কারণ ফলের একটু আকর্ষণ থাকতে পারে তার ভাত তরকারি হয়তো ভালো লাগবে না কিন্তু একটু ফল যদি সুমিষ্ট ফল থাকে পাকা ফল পাওয়া যায় তাহলে সে একটু খেয়ে নিবে ফাঁকে হার মধ্যে আল্লাহ আকর্ষণ রেখেছেন তার মধ্যে একটা মজা আছে অতিরিক্ত এই জন্য ফাঁকে থেকে ফুকাহা ফুকা আরবিতে বলে আহ যোগ করা কে মানে যোগ করার মানুষ খুব আকর্ষণ ফিল করে সেখানে তার মধ্যে আকর্ষণ রয়েছে এত রকমের ফল আল্লাহ দিয়েছেন আর পৃথিবীর খাবার দাবারের মধ্যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাই না আসলে মনে করেন যখন বিশেষ করে যে ফল আপনার কাছে আকর্ষণীয় লাগে সেটা যখন খান যেমন সুমিষ্ট আম যখন পাই আমরা ভালো ভালো কোয়ালিটির আমগুলো হ্যাঁ ইন্ডিয়ান পাকিস্তানি আমগুলো যখন আসে মার্শাল আল্লাহ ওইটার মোকাবিলায় তার কোনোটাই ভালো লাগে না আবার যখন কাঁঠাল পাওয়া যায় এস যদি একটু পাকা মিষ্টি কাঁঠাল হয় ওইটার গন্ধ নাকে আসে না খাই তার দান বাসে না দাম তো অনেক বেশি তারপরে কিনতে মনে চায় তাই না কেন আকর্ষণ আছে আল্লাহ এত আকর্ষণ করে রেখেছেন ফাঁকি হা এবং তার মধ্যে কত রকমের গুণ আছে কত রকমের ফজিলত আছে স্বাস্থ্যের জন্য কত রকম উপকার রয়েছে এখানে ওয়ানুধা ফল গুলা সব বলে এখন আবার বলে সবচেয়ে খেজুর এখন তারা তো অনেক ফল পায় খায় হতো এত রকম আর না হলেও কিছু তো পায় কিন্তু তাদের সবসময় যেটা দরকার সবসময় হাতের কাছে সহজে পাওয়া যাচ্ছে যেটা সারা বছর ঘরে ভাত না থাকলেও খেজুর খেয়ে জীবন বাঁচানো যায় ওইটা তো আল্লাহ গবেষণা আল্লাহতলা যখন ঈসা আল্লাহ জন্ম হলো মরিয়াম সালাম কোথায় গেলেন বাইতেন মগদাসে পাশের জঙ্গলে চলে গেলেন এখন ওখানে তিনি তো খাওয়ার দাওয়ার নাই ওনাকে কোন দাই নাই এই মুহূর্তে আল্লাহ তখন বলে দিলেন খেজুর খাও গাছে তোমার পাশে যে পাকা খেজুরের গাছটা আছে একটু নাড়া দাও খেজুর পড়বে খেজুর গাছে নাড়া দিলে কোনোদিন খেজুর পড়ে না মারিয়াম গিয়ে নাড়া দিয়ে যে খুব ঝাঁকাইতে পারছেন তাও না আল্লাহ করছেন যে একটু খালি উচিলা ব্যবহার করা তোমার কিছু করা দরকার চমৎকার পাকা খেজুর খাও এখান থেকে গবেষণা করে আরব মুসলিম ডাক্তাররা বের করেছেন যে খেজুরের মধ্যে এত পুষ্টি আছে কোন ফলের মধ্যে এত পুষ্টি নাই এবং প্রসূতির জন্য এই খেজুর খাওয়ানো দরকার প্রসবের পরে মাকে খেজুর খাওয়ালে তার স্বাস্থ্যের রিকভারি মোর কুইকার হবে হ্যাঁ আল্লাহ আলাদা উল্লেখ করেছেন শুধু আরবদের জন্য নয় এই আরবদের খাইলে ফায়দা হবে আমাদের ফাইদা হবে না সবার জন্য এর স্পেশাল মর্যাদা আছে খেজুরের মধ্যে খেজুর খাওয়ার অভ্যাস দরকার আমাদের অনেকে খেজুর খাইতে অনেক চায় না আসে না আমাদের মধ্যে অনেকে খেজুর খাইতে চেনে না আর খেজুর খাবে কেমনি খেজুর কিনতেও চিনে না খেজুর এত পসা কিনে বলি কি পয়সা খেজুর কিনছে না কেন এত পসা কিনছে কিনতে জানে না আর কোন কোন দুষ্ট কোম্পানিগুলো আছে আরব দেশে আরবরা যে খেজুর খাবে না পসা ডাস্টবিনে ফেলে দিবে ওগুলাকে এই প্রসেস করে এখানে আমাদের মতন বেকুবদের কাছে তারা বিক্রি করে কারণ বুঝতে পারছে তারা যে এরা খেজুর চিনে না খেজুর খাইতে খাইতে চিনবেন বেশি করে খান তাহলে আপনি নিজেই চিনবেন যে কোন খেজুর ভালো মজা তা আমরা শুধুমাত্র রমজান মাসে খেজুর কিনি খাই সারা বছরের অভ্যাস নাই আসলে খেজুর খাওয়া ভালো আমি দেখেছি আমার ছেলে পেলেকে খেজুর খাওয়াইতে পারি না অভ্যাস কম কিন্তু আসলে আরবরা সব সময় খেজুর খায় মাসা আল্লাহ এটার মধ্যে আল্লাহ তালা অপূর্ব নিয়ামত রেখেছেন এখন যদি আমাদের দেশে ওই খেজুর হয় না কিন্তু বলেছেন জাতুল আকমাম খেজুরটা যখন বেরিয়ে আসে আল্লাহ তালা খেজুরের এই যে গাছের প্যাটের থেকে এটাকে বের করে আনেন প্যাকেটের ভিতরে ভর্তি করে খালি বের করেন না প্যাকেটে করে বের করে নিয়ে আসেন কিরকম প্যাকেট খেজুরের প্যাকেট দেখছেন এরকম কাবার করা আমাদের দেশে কিছু কিছু আছে পাম্প্রি গোত্রের যা আছে যেমন নারিকেল আছে ওগুলো যখন বের হয় এরকম একটা কাবার থাকে প্যাকেটের মতো থাকে ওখান থেকে বের হয়ে আস্তে আস্তে প্যাকেটটা ফাঁক হয়ে যায় এগুলো আস্তে আস্তে বড় হতে থাকে আস্তে আস্তে পাকাপ হয় খাওয়ার উপযুক্ত হয় তো সেই কথা আল্লাহ বলছেন যে কি কায়দায় প্যাটে থেকে খেজুর বাইরে হয় তোমরা চিন্তা করে দেখো কেমন কায়দা করে বের হয় প্যাটের ভিতরে থেকে একটা খাপের ভিতরে করে বের হয়ে আসে আমাদের দেশে আরো মিল আছে কলা গাছ কেমন কলা কেমনে বের হয় কলার থ ওটা একটা প্যাকেট কিন্তু সুন্দর এটা তো একটা প্যাকেট তা তো কোনো সময় চিন্তা করিনি তাই না কিন্তু আসলে প্যাকেট তাহলে শুধু খেজুর না অনেক কিছু ফল ফলার দিকে আল্লাহ রাতুল আকমাম প্যাকেট সহকারে বের করে নিয়ে আসেন তারপরে আস্তে আস্তে আলো বাতাস এগুলো দরকার আছে এগুলো দিয়ে দিয়ে এগুলাকে বড় করেন এদিন ছায়ার মধ্যে থাকলে একটু সুমিষ্ট কম হবে যত রোদের আলো পাবে আলো বাতাস পাবে খোলা খোলামালা ময়দানে তত ফলটা কি হবে সুমিষ্ট হবে আরো কিছু বলছেন যে তোমরা আর কি কি খাও চিন্তা করে দেখো কি খাবার তোমাদের জন্য আমি কিভাবে তৈরি করি হাবুদুল तुम्हारे जो हाब बेर हाब् हाबा दाना गाना खी दाना खाई बालें? धान गम सरिषा डाल जत बीज आ सबगुल जत रकम बीज शस्य सबगुल हाब हिस्ला उल्लेख कर मूल खाद्य तो हाब আইদার আমরা ভাত খাই রাইস সেটাও হাব রুটি খাই সেটাও হাব খাদ্য মানুষের তাই না হ্যাঁ ভাত অথবা রুটি খায় আর কি যাই হোক কিন্তু এটা হলো মেইন পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্য আর শুধু ভাত আর রুটি নয় ডাল থেকে আরম্ভ করে অনেক কিছু হাবের আকারে আসে মেশ মশলা মশাল থেকে শুরু করে অনেক কিছু হাব্বের আকারে আসে এসবকিছু আল্লাহ তালা আমাদেরকে দেন কি এর অনেকগুলো আব্বাস বলেছেন যে কোন ফল কেটে নেওয়া হয়ে যায় কোনো গাছের তখন গাছটা আস্তে আস্তে করে কি হয়ে যায় তার কাণ্ড বাকি অংশটুকুন তখন হলদে হয়ে যায় সেটাকে বলা হয় আস আপনি যখন ধান কাটেন পুরো গাছটা কাটেন না একটু উপরে নিচে লম্বা এলাকায় অনেক থেকে যায় এটাকে কোন কোন অঞ্চল অঞ্চলে এলাকায় বলেন নারা। আপনারা কি বলেন নারাই বলেন মার্শাল তো এই নারা পড়ে থাকে এরপরে কলা গাছ নিয়ে গেলে কলা গাছ পরে থাকে এইভাবে বাকি কি হয়ে যায় তখন আস্তে করে অন্য রং ধারণ করে আস্তে আস্তে হল রং ধারণ করে খড় কুটায় পরিণত হয়ে যায় নারায় পরিণত হয়ে যায় এটাকে হাফ বুদুল আসবে যে যে হাপগুলো যে দানাগুলো থাকে ধান গাছের মধ্যে গম গাছের মধ্যে শস্য গাছের মধ্যে ডাল গাছের মধ্যে হ্যাঁ তার গোড়ার মধ্যে এগুলো থেকে পড়ে থাকে আর সেগুলোর আগার মধ্যে আল্লাহ তালা তোমাদের জন্য এই নিয়ম রেখেছেন যখন এগুলো একসময় সবুজ ছিল সবুজ করে করে বের করে তারপরে আল্লাহ এগুলাকে পরে অন্য কাজে লাগানোর জন্য ছেড়ে দিয়েছেন আর আল্লাহ তোমাদেরকে রায় হান দিয়েছেন রায় হানের অর্থ কি রায়হানের দুটো অর্থ এসেছে একটা অর্থ হল রকমারি রিজেক্ট এখানে আল্লাহ তালা কয়েকটা আইটেম নাম বলেছেন সবগুলো আইটেম মেনশন করা যায় নাই টমেটোর কথা আছে নাকি পাতার কথা আছে সবগুলো আসে নাই যদিও সাজারের মধ্যে তারপরে নাজমের মধ্যে অনেকগুলো এসে গেছে এখন আল্লাহ কোন কোনো তাফসির এসেছে বাকি যত রকম রিজিক আছে সবগুলো রায় হানের মধ্যে চলে এসছে যত রকমের রিজিক আছে সবগুলো আল্লাহ খাবার করে ফেললেন আবার কোনো কোনো তাফসির এসেছে আর রাই হান রাই হানি তোমার সুগন্ধ ব্যবহার করো ওটাও এখানে এসেছে এই সুগন্ধি আসেন যে আতরুম অরিজিনালি তো এইগুলো হার্বাল আর কি হার্ব কি বলে বাংলায় গুনমলতার মতো বা ঘাসের মত। যেটা সুগন্ধি ওখান থেকে অনেক আতর তৈরি হয় পারফিউম তৈরি হয় সুগন্ধি রাত দ্রব্য তৈরি হয় হ্যাঁ ভেষজ দ্রব্য ঠিক আছে ভেষ ভেষজ দ্রব্য বা ভেষজ জাতীয় গাছপালা ঔষধি অনেক কিছু মধ্যে চলে সবগুলোটা কি কম নাকি লাগে সুগন্ধিটা একটু আতর হ্যাঁ নাকের কাছে না নিয়ে পারা যায় না আপনি তখন আতর লাগান হাতের মধ্যে হ্যাঁ একটু নাকের মধ্যে নিতে পারে যায় সঙ্গে সঙ্গে কত আকর্ষণীয় কত দাম তার দেখছেন কত দাম দিয়ে মানুষ এগুলো খরিদ করে এত আকর্ষণীয় জিনিস এই রায়হান ও আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন মাটি খোলেন দেখি কোন সুগন্ধ পাওয়া যাবে সেখান থেকে গাছ এসে সুগন্ধ নিয়ে আসতেছে রায়হান এইভাবে নিয়ামত তোমাদের সুগন্ধে নিয়ামত আছে বলো এই সবকিছু নিয়ামত শোনার পরে আলা এখন বল যে কোন আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবো বলো আমার আল্লাহ এটা দেন নেই আমি তৈরি করেছি কোনটা তোমার তৈরি তুমি ফ্যাক্টরি বানাই তৈরি করলো কাঁচামাল অরিজিনালি হাত দাও সব কার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি সমস্ত কাঁচামালের গোড়া আল্লাহ তালা পৃথিবীতে সমস্ত কিছু গোড়া আল্লাহর ন্যাচারাল সৃষ্টি তুমি এটার উল্টা পাল্টা করি কিছু বানাও আর কি তোমরা দুইজনে কিভাবে কে কোন রেওয়ায়ে বলা হচ্ছে মানুষ এবং জিন কারণ কি একটু আগে আল্লাহ তালা কি বলেছেন কার কথা উল্লেখ করেছেন জিন এবং ইনসানের কথা বা একটু পরে আবার উল্লেখ করবেন আল্লাহ বলবেন একটু পরে খালাকাল ইনসান ও খালাকাল জাহিনার যে জিন এবং ইনসান উভয় কে সৃষ্টি করেছেন আর সমস্ত মখলুক আল্লাহর ইবাদত করে আর দুষ্টমি করে কোন দুই জাত জিন এবং ইনসান তাদেরকে তো আল্লাহ তালা হদায়ত করার জন্য কথাগুলো আলোচনা করছেন তারা দুই জাতি মুকাল্লাফ ফেরোজ তারা মোকাল্লাফ নয় এভাবে যারা রেসপন তাদের পরীক্ষা হচ্ছে এই দুই জাতকে লক্ষ্য করে জিন এবং ইনসানকে আল্লাহ আল্লাহ আবার কেউ কেউ তফসিল করেছেন যে আরব দেশে একজনকে অ্যাড্রেস করতেও অনেক সময় ডুয়াল ইন গ্রামার ইউজ করা হয় এটা আরব দেশে আছে ইমরুল কয়েস এটা গুরুত্বের জন্য সম্মানের জন্য অনেক কারণে ব্যবহৃত হয় এটাও তাপসি এসেছে তবে যাই হোক যেহেতু পরে ইমিডিয়েটলি জিনিস ইনসানের কথা এসেছে উভয় রাতকে লক্ষ্য করে আল্লাহ তালা এই খেতাব করেছেন এটাই অধিকাংশ তাফসিরে এসেছে এখন মানুষ আমরা যখন আল্লাহ তালার এই এত নিয়ামত খাই এত নিয়ামত এনজয় করি এত নিয়ামতের মালিক হই এত নিয়ামতের নিয়ামতকে আমরা ভোগ করি দখল করি তখন আমরা তো আল্লাহর কোন নিয়ামতকেই অস্বীকার করতে পারি না আমরা তো বলা দরকার লা লাব ফালাকাল হাম যে আল্লাহ আপনার কোনো নিয়ামত আমরা অস্বীকার করি না আপনার জন্য সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন সকাল একটা দোয়া নবী করি পড়তেন আল্লাহ যে আল্লাহ আল্লাহ আমার কাছে কোনো নিয়ামতি এসে থাকুক না কেন যখনই আমি যে নিয়ামত পাই যত নিয়ামত আমার কাছে এসেছে অথবা আপনার সৃষ্টি যে সে পেয়েছে। ফামিনকা সৃষ্টির এই সমস্ত নিয়ামত কার কাছ থেকে এসেছে আপনার কাছ থেকে এসেছে আল্লাহ আর কারো কাছ থেকে নয় লি কালাক আল্লাহ আপনার কোনো শরিক নাই আমি স্বীকার করছি ফালাকাল হামদু ও আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য সকল শকর আপনার জন্য নিবেদিত এই দোয়াটা প্রতিদিন এই কিন্তু এই দোয়াটা পাওয়া যাবে হেসনুল মুসলিমে আশা করি সকাল সন্ধ্যার দোয়ার আমলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আল্লাহ এরপরই জিন ইনসানকে দেখে বলবেন অনেক কথাবার্তা সেই সে কথাগুলো আমরা আগামী সপ্তাহে শুনবো কিভাবে জিনকে আল্লাহ তালা তৈরি করেছেন ইনসানকে আল্লাহ নিজের হাতে তৈরি করলেন আর তৈরি করার পরে এখন তাদের এত পাওয়ার হয়ে গেছে আর ক্রিমিনাল বলে আল্লাহ নামে দিদিকে কেউ থাকে আমি এখন পাই তাকে অ্যারেস্ট করে ফেলব ফেলবো জালে কত বড় হ্যাঁ ক্রিমিনাল হতে পারে মানুষ যাকে আল্লাহ নিজের হাতে বানালেন সেই বানানোর কাহিনী আল্লাহ রিমাইন্ডার করছেন আমাদের ইনশা আল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তালা তরফিক দিলে আমরা সেটা শুনবো আজকে আমাদের তাফসির শেষ হল সুরার রহমানের এক থেকে ১৩ আয়াত পর্যন্ত আগামী সপ্তাহের চোদ্দ নম্বর আয়াত থেকে সুরা রহমানের তাফসির শুরু হবে ইনশা আল্লাহ